আবু হুরাইরা রজালাহ তালাহ্নতে বর্ণিত নাব সাল্লা সাল্লাম বলেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের জুতা হবে পশমের আর কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা এমন জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের মুখমণ্ডল হবে পেটানো চামড়ার ঢালের মতো সুফিয়ান রহমতুল্লাহ আলহি বলেন আর সূত্রে আবু হুরাইরা রদিল্লাহ তালাহ থেকে আবু জিনাত এই রিওয়াতে অতিরিক্ত বর্ণনা করেন তাদের চোখ হবে ছোট নাক হবে চ্যাপটা তাদের চেহারা যেন পেটানো চামড়ার ঢাল